আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লাহ আহাবাদ সুপ্রিয় দর্শকবিন্দু সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আজকের আলোচনায় থাকছে আল্লাহ রব্বুল আলমিনের অধিকার যে মহান অধিকার হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে একমাত্র উপাস্য বলে স্বীকার করা আমরা জানি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেয় এ কথা কোরআনে হাদিসে বিভিন্ন আয়াতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তবুও আমরা বিভিন্নভাবে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন রকম শিরিকে মুক্ত এবং সিঁড়িকে জড়িয়ে পড়েছি বা পড়িয়াছি বিভিন্ন সমাজে বিভিন্ন সিঁড়ি চলতে আছে তাই যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে দোয়া করে তখন তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করে অথচ আল্লাহ ছাড়া কেউ কারো কোনো কথা শুনতে পারে না কেউ কারো কোনো সমস্যা দূর করতে পারে না কেউ কারো কোনো বিপদ দূর করতে পারে না নবীরা কোরআনে আসছে যখন দোয়া করেছেন আল্লাহর করেছেন। নবীরা যখন দোয়া করেছেন কেবল আল্লাহকেই বলেছেন সমস্যা যখন পড়েছে তখন তাদের সমস্যার কথা আল্লাহকেই জানিয়েছেন আইব আল সাত সাহেবের কথা যে তিনি যখন বিপদে পড়েছিলেন তখন আল্লাহকে ডেকেই বলেছেন আল্লাগো তুমি ছাড়া আমাকে এই রোগ থেকে কেউ মুক্ত করতে পারে না তাই আল্লাহবাবুল আলমিন তাকে রোগ থেকে মুক্ত করেছিলেন হরতে ইউনুস আলহ সাল মাছের পেটে চলে গেছিল সমুদ্রের তলে রাতের অন্ধকারে মাছের পেটে চলে গেলে তিনি ওই তিনটি অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লা আব্দ আলিমিন রাতের অন্ধকার সমুদ্রের তলের অন্ধকার মাছের পেটের অন্ধকার এই অন্ধকারে ডিপুতে পরে তিনি ডেকেছিলেন আল্লাহকে আর বলেছিলেন লাহা ইল্লা আন্তা সুভাহাক আল্লাহ তুমি পাক ও পবিত্র তুমি ছাড়া সত্যিকার কোন উপাস্য কোনুদ নেই মিনা হয়ে গেছি ভুল আমার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ করলেন এবং তাকে ওই মাছের প্যাট থেকে মুক্তি দিল মাছকে তিনি আল্লাহ রবুল নির্দেশ দিলে মাছ তাকে রেখে গেল দোয়া করেছিলেন নবী কার কাছে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করেছিলেন আমরা সবাই জানি হজরত ইব্রাহিম আলের সাথে সেই যুগে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তার কাছে সাহায্যের জন্য ফেরস্ত ছিল। ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব রেখেছিল যদি আপনি চান তাহলে আমরা আপনার সাহায্যের জন্য আছি ইব্রাহিম আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার যা সাহায্য করার আল্লাহ করবেন তোমাদের সাহায্যের কোনো দরকার নেই আল্লাহর সাহায্যে চেয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার সমস্যার কথা রেখেছিলেন আল্লাহ কি করলেন সঙ্গে সঙ্গে আগুনকে নির্দেশ দিয়ে বললেন আল্লাহ ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম আল্লাহ সালামের জন্য সুশীতল হয়ে যাও সুশীতল হয়ে যাও মানে খুব বেশি ঠান্ডা হলে চলবে না একটা মানুষকে যদি ফ্রিজের মধ্যে ভরে দেওয়া হয় তাহলে আশা করি মানুষটা বাঁচবে না ফ্রিজের মধ্যে যদি একটা মানুষকে ভরে দেওয়া হয় তাহলে মানুষটা বাঁচে না আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন যে তুমি সুশীতল হও মানে এমন ঠান্ডা হও যেন সেখানে তার কোন কষ্ট না হয় তার জন্য কোনো অসুবিধা না হয় আল্লাহ রবুল আলমিনের নির্দেশে আগুন ঠান্ডা হয়ে সালাম ওই আগুনের স্তূপ থেকে আগুন জ্বলে নিবেশ শেষ হয়ে গেল তিনি সহি সালামতে সেখান থেকে ফিরে এলেন তার কোন অসুবিধা হল না তার গায়ের একটু লোম পরেনি কেন দোয়া করেছিলেন আল্লাহর কাছে শিক্ষা কোরআনে আল্লাহ তালা এই ঘটনাগুলো নবীদের এই ঘটনা গুলো করে হাত না পা্লা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বদর যুদ্ধে গেছেন আল্লাহ নবীর কাছে মাত্র তিনশো জন সাহাবি আর কাফেররা মক্কা থেকে আসছে তাদের সৈন্য শক্তি এক হাজার বিশাল এক বাহিনীর সাথে যুদ্ধ করবে কজন তিনশো জন আবার এই তিনশো জন কেমন কারো পেটে খাবার নেই কারো পরনে কাপড় নেই কারো হাতে একেবারে নিরস্তর একেবারে নিঃস্ব ক্ষতার্থ অবস্থায় তারে এসে গেছে ময়দানে কি নিয়ে এসেছিল ইমান ইমানই শক্তি নিয়ে আল্লাহ নবী কালকে যুদ্ধ শুরু হবে রাতে আপনার তাবুতে বসে বসে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছেন আর আল্লাহকে বলছে আল্লা গো আমার এই যা শক্তি ছিল এই মানুষগুলি তোমার ওপরে বিশ্বাস আর তোমার নবীর ভালোবাসায় এখানে চলে এসছে এদের হাতে তরবারি নেই এদের পেটে খাবার নেই এদের ভরসা আল্লাহ একমাত্র তুমি তুমি যদি সাহায্য করো তবে এরা জয়যুক্ত হতে পারবে আর তোমার সাহায্য ছাড়া এদের করার কিচ্ছু নেয় ভাইর আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি পেশ করছেন তার সমস্যার কথা কে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী নবী সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা পেশ করছেন কার কাছে আল্লাহর কাছে যিনি সর্বশক্তিমান যিনি যা ইচ্ছা তাই করতে পারেন যিনি শুধু বলেন কোন হয়ে যা ভাই এখন আর সঙ্গে সঙ্গে হয়ে যায় সেই আল্লাহর কাছে মোহাম্মদুর রসুল্লাহ তারা চলে এসছে কিন্তু ওদের হাতে কিছু নেই ওদের পেটে খাবার নাই। ওদের শরীর অসুস্থ ওরা তাদের শরীর দিয়ে শক্তি দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করতে পারবে না এরা শুধু যুদ্ধ করবে আল্লাগ তোমার সাহায্যের বলে আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠিয়ে দিয়ে বললেন যাও যাও তুমি বলে সাল্লাহ যে ফেরেস্তা আসতে আছে বদর নামবে আর সাথে যুদ্ধ করবে। চলে যুদ্ধ হয়ে গেল আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রবুল আলমিন মুসলমানদেরকে সাহাবিদেরকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে জয়যুক্ত করলেন কেন আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে সাহাবিরা তাকে দাহন করেছেন তার কবর মদিনাতে আছে কিন্তু কেউ বলতে পারবে কোন রেকর্ড কোন প্রমাণ কারো কাছে আছে যে হজরত আবু বাকার থেকে নিয়ে নিম্নের সাহাবি পর্যন্ত দিন কেউ কোন বিপদের কথা আল্লাহ নবীকে গিয়ে বলেছেন আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি আমার এই বিপদ হয়েছে আপনি তো কবরে আছেন আপনি তো আমার কথা শুনতে আছেন মেহরবানি করে আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন এ কথা কোন সাহাবি দিন বলেছেন জি না কোনো দিন না কোনদিন তারা আল্লাহ নবীর কাছে গিয়ে বলেননি কেন কারণ তারা জানতেন যে নবী মুদ রসুল্লাহ সাল্লাহ নিঃসন্তানকে সন্তান দেওয়া এগুলি তার কাজ নয় পথে বিপদের কথা তার কাছে নয় বিপদের কথা জানাতে হলে হবে একমাত্র আল্লাহ রব আলিনের কাছে আল্লাহ নবী যখন দুনিয়াতে বেঁচেছিলেন বৃষ্টি হয়নি অনাবৃষ্টিতে ভুগতে আছে আল্লাহ নবী জুমার দিনে খুদ্ দিচ্ছেন একজন সাহাবি এসে আল্লাহ নবীর মেম্বরের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ যাতে করে আমাদের বৃষ্টি হয়ে যায় মহান নবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে হাত টুটিকে তুললেন আল্লাহর কাছে আর বলে আল্লাহ মস্কেনা আল্লাহ মস্কেনা বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও সাহাবিরা বলছেন নবীর দুয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত লাগাতার বৃষ্টি আগে ছিল বৃষ্টি এখন হলো অতি বৃষ্টি মানুষ আবার গেল। আবার দ্বিতীয় জুমাতে ওই সাহাবি আবারও মসজিদে প্রবেশ করে আল্লাহ নবীর মেম্বরের সামনে দাঁড়িয়ে বলছেন ইয়ারসুল্লাহ হালাকাতিল আমার রসুল আল্লাহ এখন তো আমরা অতিবৃষ্টিতে ভুক্তি আছি আল্লাহর কাছে হাত তুলে বলছেন আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা আল্লাহ গো এখন আমাদের বৃষ্টির দরকার নাই মেহরবানি করে আমাদের পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টি দাও আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত করে দাও বাস এবং নবীর মরার পরে কোন সাহাবি কি আল্লাহ নবীর কবরে গিয়ে কথা বলেছিলেন রাসুল আল্লাহ আমরা সমস্যায় পরে আছি আমরা পেরেশানিতে ভুগতে আছি মেহরবানি করে আমাদের জন্য দোয়া করে দেন জিনা আল্লাহ নবীকে কথা কেউ বলেননি কেন যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর মোহাম্মকিছু করবেন একমাত্র আল্লাহ রবুল আলমিন এ ব্যাপারে আল্লাহ রবুল আলমিন কাউকে কোনো পাওয়ার আর কাউকে কোন অধিকার দেয়নি যে মানুষ মানুষের হয়ে কিছু করতে পারে তাই এমন জিনিসের সাহায্য ভাইরা আমার যে আল্লাহ রবুল আলমিনের অধিকারের মধ্যে বড় অধিকার হচ্ছে যে আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে মনে করা এবং সিরিখ থেকে নিজেকে মুক্ত রাখা আল্লাহর সাথে কাউকে সিরিখ না করা কারণ আজকাল মানুষ এখন একটু সামান্য বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসবো ইনশা আল্লাহ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 কারণ ধারণা অধিকতর মিথ্যা হয়ে থাকে কারো কোনো দোষ অনুসন্ধান করোনা গোয়েন্দাগিরি করো না প্রলুদ্ধ করোনা পরস্পর হিংসা করোনা পরস্পর শত্রুতা করো অন্যের পিছনে লেগোনা বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাওয়া একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল মোস্ট মডার্ন বুক এভার मानुपर सब समस्या विश्व मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पिसाए তারা আল্লাহর কাছে দোয়া করেছেন আমরা জানি কোরআনে উল্লেখ হয়েছে হজরতে জাকারিয়া আলি ইসালাত সালামের ঘটনা মারিয়াম আলহিসাম জাকারিয়া আলিহিস তার দেখাশোনা করতেন মসজিদের একটি জায়গা ছিল যেখানে মারিয়াম আলাই সালাম থাকতেন সেখানে জাকারিয়া ছাড়া কার অন্য কারো যাওয়ার কোনো অনুমতি ছিল না একদিন জাকারিয়া আলাই সালাম তার কাছে গেছেন সেখানে গিয়ে দেখছেন যে তার কাছে বিভিন্ন রকমের ফলমূল এমন তখন তার কাছে যে ফলের তখন সিজন বা মৌসুম ছিল না তখন জাকারিয়া আলাই সালাম মারিয়ামকে জিজ্ঞাসা করে বলছেন আন্নালা কেহাদা এই ফলগুলি তোমার কাছে কোথেকে আসছে ভাই কথা বলছি কোরআনের কথা কোরআনের কথা বলছি কোনো কোনো মারিয়াম তখন বললেন যে এই ফলগুলো আমার কাছে এসছে মহান আল্লাহর কাছ থেকে যে আল্লাহ নিজের ইচ্ছা মতন বিনা হিসাব রুজি দান করেন যাকে আল্লাহ চান সুহান আল্লাহ এই কথা যখন তিনি শুনলেন গেছেন। তার তখনও বাচ্চা হয়নি তখনও তিনি সন্তান পাননি সন্তান থেকে তিনি তখনও বঞ্চিত আছে সবাই আমরা জানি যে সন্তানের আশা সন্তানের আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষের অন্তরে থাকে কারো সন্তান ছাড়া একটা বাড়ির কোনো সৌন্দর্য নেই জীবনের কোনো মূল্য নেই আজকে যদি আমার আপনার ছেলে না থাকে আমরা যে এত কাটা কোটি মেহনত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে বাড়ি বিল্ডিং বিষয় সম্পত্তি সবকিছু যে আমরা করতে আছি কেন কাদের জন্য জন্য না ছেলেদের জন্যে না মেয়েদের জন্যে না কিন্তু আপনার টাকা আছে পয়সা আছে বাড়ি আছে বিল্ডিং আছে ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি টাকার মালিক আছেন কিন্তু আপনার একটা ছেলে নেই বলুন তো আপনি সুখ পাবেন আপনি শান্তি পাবেন আপনাকে ভালো লাগবে জি না লাগবে না বরং আপনি সব সময় চাইবেন আল্লাহ আমার এত টাকা এত পয়সা এত বাড়ি বিল্ডিং আল্লাহ তুমি আমাকে সব দিয়েছ কিন্তু আলহিসাম মারিয়ামের কাছে যখন শুনলেন এই ফলগুলি আল্লাহ পাঠিয়েছেন তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন কিন্তু তখন তার মনে আশা হলো তার মনে আশা জাগলো যে আল্লাহ মারিয়ামকে বিনা মৌসুমের ফল দিতে পারেন যে আল্লাহ মারিয়ামের ফল দিতে পারেন সে আল্লাহ ইচ্ছা করলে আমাকে বার্ধক্য তাই সঙ্গে আল্লাহ রাব্বা। রব্বে হাবলি মিল্লা সঙ্গে সঙ্গে হাত তুলেছেন আল্লাহর কাছে আল্লাহকে বলছেন রব্বে হাবলি মিল্লা আল্লাহ আল্লাহ সুসন্তান দাও কারণ আজকে অনেক সন্তানের বাপেরা সন্তানের কারণেই সমাজে অনেক বদনামের শিকার হয়েছে আজকে অনেক বাপেরা সন্তানদের কারণেই তাদের মাথা নত হয়ে গেছে সন্তান নিয়ে কি করবেন এরকম সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়াও না। এরকম সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনারকে কে স্মরণেও না। আপনার টাকা পয়সা যা কিছু আপনি জমিয়ে যাবেন এগুলাকে নিয়ে সেদিকে দাও দোয়া আল্লাহ তুমি দোয়া কবুল করো তুমি দোয়া কে কবুল করতে পারো তুমি একমাত্র দোয়া কবুল তুমি ছাড়া দোয়া তো কেউ কবুল করবে না যেমন নবীরা কেবল আল্লাহর কাছে দোয়া করেছেন যেমন নবীরা যারা হয়ে আছে নিসন্তান আছে। তারা যখন এই সন্তানের জন্য দোয়া করবে তখন যেন আল্লাহর কাছেই করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন না করে কারণ এগুলি হচ্ছে ইবাদত আর ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না দোয়া করা ইবাদত মানত করা ইবাদত এইভাবে সবাই করা ইবাদত এগুলি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে উল্লেখ করে বলে দিয়েছেন যে এগুলি ইবাদতের কাজ আর কোন ইবাদতের কাজ আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না নবীরা এই কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রত্যেক মানুষ যেন দোয়া আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন দোয়া না করে আমাদের আলোচনা যেটা চলতে ছিল সেটা ছিল এই যে আল্লাহ রবীন্দ্রের অধিকারের মধ্যে বড় অধিকার হচ্ছে যে উপাস্য বলে মনে করব। আর যাবতীয় ইবাদত গুলি কেবল আল্লাহর জন্যই সম্পাদিত করব আল্লাহর ইবাদতে কাউ কি শরিক করবো না কারণ শিরিক করা হচ্ছে সব থেকে বড় দুলুমের কাজ যেমন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনের মধ্যে সুরাল খবরদার শিরিখ করোনা কারণ শিরিখ হচ্ছে সবথেকে বড় জুলুমের কাজ কেন জুলুম কাকে বলে জুলুমের আবিধানিক অর্থ হচ্ছে কোন জিনিসকে তার জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা কেমন যেমন মনে করলে টুপি আছে টুপিটা মাথায় পড়তে হয় টুপির জায়গা হচ্ছে মাথায় এখন এই টুপিটাকে যদি আপনি মাথায় না পরে পায়ে তাহলে টুপির সাথে জুলুম করা হবে জুতাটা পায়ে পড়তে হয় জুতা পায়ের জন্য তৈরি হয়েছে এখন এই জুতোটাকে যদি আপনি পায়ে না পরে হাতে লাগান তাহলে জুলুম করা হবে প্রত্যেক জিনিসের যথাযথ জায়গা আছে সেই জিনিসটাকে তার যথাযথ জায়গায় রাখলে তবে আপনি সুবিচার করবেন তবে আপনি ন্যায় করবেন আর যদি সেই জিনিসটাকে তার যথাযথ জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখান তাহলে সেই জিনিসটার সাথে জুলুম করা হবে আল্লাহ রবুল আলমিনের যত ইবাদতের কাজ আছে এখন যদি আপনি এই ইবাদত গুলো আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন তার মানে হচ্ছে যে ইবাদতগুলো যেখানে রাখার দরকার ছিল সেই ইবাদত সেখান থেকে সরিয়ে আপনি অন্য জায়গায় রেখে দিয়েছেন অতএব আপনি কি করলেন জুলুম করলেন কথা হচ্ছে যাবতীয় হচ্ছেন একমাত্র আল্লাহ রব আলমিন অতএব এই ইবাদত গুলা সরিয়ে অন্য কারোর জন্য করা বা অন্য কারোর জন্য সম্পাদিত করলে এটা জুলুমের কাজ হয়ে যাবে আর জুলুমের কাজকে আল্লাহ রবুল আলমিন কোনোদিন বরদোস করবেন না কেন আল্লাহ রব্বুল আলমিনের অন্য ব্যাপারে আপনি ভুল তুটি করেছেন আর কিছু করেছেন আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বাঁচতে হবে এই কাজটা কিন্তু আল্লাহ বরদোষ করবেন না ইবাদত কাকে বলে এখন থেকে আপনি ইবাদতের কথা শুনলেন ইবাদত কাকে বলে বলা হয়েছে ইবাদত সম্পর্কে আরে ইবাদ ইসমন জামে হোক যে কথা ও কাজকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন তার নাম হচ্ছে ইবাদত অর্থ যে সমস্ত ইবাদত আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন করতে বলেছেন সেই ইবাদতগুলোতে আমরা কাউকে শরীর করতে পারবো না কোনো মতেই না দোয়া আল্লাহর কাছে মানত আল্লাহর জন্য জবাই আল্লাহর নামে এইভাবে নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য জাকাত আল্লাহর জন্য ওই জন্য আসছে যে যদি কোনো ইবাদতের কাজে সামান্য পরিমাণ ও এখলাসের কমি হয়ে যায় যেমন অনেকে আছে নামাজ পড়ে কিন্তু নামাজটা কেন পড়তে গেছে যে নামাজ না পড়লে আমাকে কেউ বেনামাজি বলবে নামাজ না পড়লে আবার কোনো বিভাগ আছে যেমন সৌদি আরবে অন্য জায়গাতে আছে যেখানে নামাজ না পড়লে সেখানে মানুষদেরকে ধরা হয় পুলিশ বিভাগ তাকে ধরবে কোন লোক বা কোনো মানুষ যদি নামাজের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে আর মসজিদে যদি না যায় কিংবা বাড়িতে রুমে গিয়ে যদি মনে করিলেন দরজা বন্ধ করে বসে থাকে আর পুলিশ বিভাগ যদি বা ওই কি বলে হাইয়া বিভাগ যদি এটা জানতে পারে তাহলে তাকে ধরবে এবং তাকে শাস্তি দিবে এখন এই কথা ভেবে অনেকে নামাজ পড়তে যাচ্ছে কি যদি নামাজ পড়তে না যায় তাহলে পুলিশে ধরবে এবং আমার বিচার হবে আমাকে মারবে তাই সে নামাজ পড়তে গেছে তাহলে বুঝতে পারা গেল যে নামাজ পড়তে গেছে কিন্তু নামাজটা কার জন্য পড়তে গেছে ওই ওদের জন্য যে ওরা জন্য পড়তে এখানেও ছোট শিরিক হয়ে যায় এখানেও শিরিক ঢুকে যায় ওই জন্য আপনাকে ইবাদতের কাজগুলো করার সময়ও খেয়াল রাখতে হবে যে নামাজ পড়ছি আল্লাহর জন্য রোজা রাখবো আল্লাহর জন্য হজ করব আল্লাহর জন্য জাকাত দিব আল্লাহর জন্য আরো যত রকমের কাজ আছে সব করব আল্লাহর জন্য এই নিয়তটাও কিন্তু রাখতে হবে তা না হলে নিয়তের মধ্যে খারাপই ঢুকে যাবে আর ছোট শিরিক হয়ে যাবে এবং সেই ছোট শিরিকের কারণে হয়তো ওই ইবাদটা আল্লার কাছে আপনার কবুল নাও হতে পারে কারণ এখলাস না থাকলে কোনো কারো ইবাদত হয় না অনেকে আছে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি গেছে এখন ওই বিচারা তো কোনোদিন নামাজ টামাজ পড়ে না এখন বিয়ে হয়েছে এমন একটা বাড়িতে যে বাড়িটা নামাজি পরিবার যেখানে সবাই নামাজ পড়ে এখন ওই পরিবারে গিয়ে যদি নামাজ না পড়ে তাহলে এটা লজ্জাকর ব্যাপার তাই অনেক সময় এই জামাই বাবু যদি শ্বশুর বাড়িতে থাকে করবে আর ছোট ছোট শালারাও ঠাক্টা করে যে আমার দুলা ভাই নামাজ পড়ে না তো এখন তাদের কথা থেকে বাঁচার জন্য বা বিদ্রুপ থেকে বাঁচার জন্য তাদেরকে দেখানোর জন্য আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন এখন এই নামাজটা আপনার কোনো কাজে আসবে জি না এই নামাজ আপনার কোনো কাজে আসবে না অতএব ইবাদতের কাজগুলি করতে হলে ইখলাসও থাকতে হবে আর এই ইবাদতের কাজে কোনো রকমের কোন অন্য নিয়োগ জন্য না ঢকে তা নাহলে ঠিক হয়ে যাবে আর তখন ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আজকে এখান থেকেই আসছি সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত उच्छेद्लम राज दिल्ञान दिले मनोनी मेरे कुरान सन्ना जो मेरे मदानीम्मद इब्राहिम हारून की ममिन आल्ला दया अर्जन करें बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान कुरान कहनी সকাল সাড়ে ছটায় বাংলাদেশে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 প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানবতার জন্য করুণাসহ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 समस्त विश्व रहमत बनिए पाठ शांति सोमवार शनिवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंगे पीस टी